السلام salamu alaykum الله rahmatullahi wa barakatuhu. Wa alaykum wa sallam wa rahmatullahi wa barakatuhu. Inna alhamdulillahi na ahmaduhu, nasta'inuhu, nasta'inuhu, nasta'afuruhu. Wa na'udhu billahi min shugur anfusina wa siyy'ati a'amalina. Min yadihillahu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 فأرذ الله من الشطان الوجين اسم الله الرحمن الرحيم يا أي الذين آم لا تقد بين يدي الله وَسه اتك الله ب الله سمين عليهم يا أي الذين آم لا تف أصواتك ف ف صوت النبيه ولات جهلوا له بالقول كجهر فاتكم لبعض ان تحبط اعمالكم وانتم لا تشعرون ان الذين يغضون اصواتهم عند رسول الله اولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة واجر আমরা সুরত গুজরা থেকে আলোচনা করব আলোচনা শুনবো ইনশাআল্লাহ ছাব্বিশ নম্বর পার রবুল্লা আলমিন বিভিন্ন বিধি পেশ করেছেন আমাদের জন্য দৈনন্দিন জীবনে জরুরি সবসময় প্রথমে রব আলমিন আল্লাহর বিধান নির্দেশ দিয়েছেন রসুল তলিম সাল্ল ইসলামের নির্দেশ মানার নির্দেশ দিয়েছেন এর সাথে সাথে নবী করিম সাল সাথে কিরকম আচরণ হবে আমাদের সে সম্পর্কে আলোচনা করেছেন হে গন্দর গণহ ল হেসক লুকজন যারা ইবা নে তার ইমানদার কি মায়ার ডাক টেকে হে ঐসবের ঐসব লোকজন যারা আমার উপর বিশ্বাস করে বিশ্বাস করেছ আমানু। হে ইমানদার এবং তার বসুলের সামনে এগিয়ে যাবেন তার মানে কোন বিষয়ে তোমরা আল্লাহর অগ্রবর্তী হবে না তারা তাদের নির্দেশ মেনে চলবে এই আয়াতের অর্থ বা এই অর্থ আবদুল্লাহ বিন আব্বাস সদিয়াল এরকম করেছেন আল্লাহ এবং আল্লাহরের আগে অগ্রবর্তী হয় না তার মানে হচ্ছে আল্লাহর কিতাব আর নবী করিম সুল্লা ইসলামের সুন্নতের বিরোধী কথা বল বিরোধী কথা বলো যদি আল্লাহর কোন নির্দেশ পাও তাহলে তা পালন করো নবী করিম সাল আলু সুন্নাতে কোন নির্দেশ পাও তা পালন করো নির্দিদাহা বলবে না অমুক বিদ্যালয় এরকম বলেছেন অমুক আলিম এরকম বলেছেন অমুক ইমাম এরকম বলেছেন অনেকে অনেক সময় আছে যারা নাস্তিক মূর্ত যারা বিধর্মী তারা কোরআন এবং মানছে না তাই করা হচ্ছে ওদের সাথে সম্পর্কে হতে পারে না আমরা মুসলমান মুসলমানদের আমরা হচ্ছি ইমন্দার আলহামদুলিল্লাহ ওরা নাস্তিক ওরা কে বহু নসার আমাদেরকে সম্বোধন করে কথা বলছেন আল্লাহ এবং তার রসুল এর বিরোধী কথা বলব তাহলে আল্লাহ কালামের বিরুদ্ধে তো কথা বলবই না ইহেতু আমরা নবী করিম সালাহসালামের শূন্যতের কথা বলো যদি কোনো আমল কোনো ইমাম থেকে প্রমাণিত থাকে এই অবস্থায় আমরা তার সম্পর্কে বদ্ধারণা কিন্তু তার মানে এটি আমরা ইমাম সাহেবের কথা মান্য করে নবী করি ইম সাল্লাহ ইসলামের বিরোধিতা যেকোনের সুন্নত এর বিরোধী কোন ইমামের উক্তি অথবা কোন উক্তি কোন বড় বিদ্যানের উক্তি এই অবস্থায় আমরা নবী করিম সৌসলামের সুন্নতির উপর আমল করব আর আলিমের উক্তি ছেড়ে দিব কিন্তু যদি ভালো হয়ে থাকেন তার সম্পর্কে তার ব্যাপারে বোধারণা করবো না ভালো ধারণা করবো সুধারণা যে এই ইমামের কাছে যে এই সঠিক হাদিস তার কাছে পৌঁছায়নি বিধায় তিনি এরকম ফতোয়া দিয়েছেন সংক্ষিপ্তফসির আমি আপনাদের সামনে পেশ করতে চাই এই জন্য মৌলিক বিধানাবলি আপনাদের সামনে পেশ করব এই সোরাকে সামনে রেখে আজকে সম্ভবত অব্দে দেখেছে আব্দুল্লাহ আব্বাসের কুক্তি থেকে শুনবেন পরবর্তীতে প্রশ্ন করলেন উত্তর দিলেন ভয় করো আল্লাহকে যে ব্যাপারে আপ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন সে ব্যাপারে তোমরা আল্লাহ ভয় করো তার মানে আল্লাহর বিধি বিধায় সুন্দর করে পালন করছো তা আল্লাহাক শুনছেন আল্লাপাক আর সে মোহাল্লা আছেন সাত আসমানের উপরে আর সে মোহাল্লাফান আর সে থেকে তিনি আমাদের কথা শুনছেন আমরা এখানে বসে আছি যদি গোলাপাটিয়ে কথা বলে তাহলে এত শোনা দিতে পারে তবুও সব বুঝবো না ভালো করে বলবো আবার বলতো তিনি কিন্তু অল্প আগামী এরকম না যে আমরা এক কথা বলবো আর ওইটা তিনি বুঝবেন না সুহান তুমি যা বলছো তাও জানেন আর তোমার মরে কি আছে তাও জানেন তুমি কি কাজ করছো তাও জানেন তাই আল্লাহ তোমার কথা শুনছেন সবকিছু শুনছেন আল্লাহ তোমার মনে কি আছে না আছে তা জানেন তুমি কি বলেছ তা কি বলবে তা জানেন বর্তমানে কি বলছো আর কি করছো তা জানেন তাই রবুলা আলমিন হচ্ছেন আল্লাহ অদৃশ্যের জ্ঞানী একমাত্র রবুল্লা আলমিন আল্লাহ হচ্ছেন আলমুল আল্লাহ ছাড়া আলিমুল কেউ হতে পারে বিচার ইসার কাল কেয়ামতের দিন আল্লাহকে বলবেন আল্লাহর প্রশ্নের উত্তরে নিশ্চয় তুমি বিষয় আদি সম্পর্কে পরিপূর্ণ বা সবকিছু তুমি জানো হে অল আমি আমি তো জানি না তাই কোন নবী কোন তারপরে আল্লাহ বলছেন নীন সুমে দূর উল্ল তোমরা নবী করিম সাল্লামের আওয়াজের উপর আওয়াজ উঁচু করে কথা বলবা এটা হচ্ছে ছিলেন ওই সময় সাহাবাকামদেরকে সম্বোধন করে আর এই সমস্ত সাহাবান বর্তমানে সাহাবান আমরা আছি আমরা তাই না হেমান তোমরা নবীর উঁচু করে কথা বলো না তোমরা তার সাথে এমন উঁচু শব্দে কথা বলো না যেভাবে তোমরা পরস্পরে একজন আরেকজনের সাথে শব্দ উঁচু করে কথা বলো কথা বলার বিশেষ করে তাদের ব্যাপারও হাদিস মহুদের আয়াত মহু মা আমার সাথে কিরকম কথা বলবেন আলিমদের সাথে কিরকম কথা বলবেন বড়দের সাথে কি রকম কথা বলবেন আপনি মনে মনে বলবেন না আমি যদি বড় আওয়াজে কথা বলি তাহলে আমার ইজ্জত পারবে বাড়বে তখন যখন আপনি আদর রক্ষা করে কথা বলবেন যার সাথে যেরকম কথা বলতে হয় সেরকম কথা বলবেন এবারে মোহাম্মদ রসুল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ রসুল তার সাথে রকম কথা বলতে হবে ইজত ছবার উপরে সৃষ্টিকর্তার ইজ্জত সবার উপরে নদী সন্দেহ নেই সৃষ্টির মধ্যে নবীদের মধ্যে মানবের মধ্যে সবচেয়ে বেশি ইজ্জতের অধিকারীকে কিন্তু তার প্রতি ইজ্জত তার প্রতি ইজ্জত দেখাতে গিয়ে সীমালঙ্কন করবো না সেটা যাইছে না আল্লাহ বলছেন যদি তোমরা পরস্পরের যেরকম একজন আরেকজনের সাথে কথা বলো সেরকম যদি কথা বলো মোহাম্মদ রসুল্লাহামের সাথে তাহলে হয়তো তোমাদের আমল নষ্ট হয়ে যাবে কিন্তু তোমরা ঠেরো পাবে না যেভাবে বিবরণ এসছে সেভাবেই তুমি মোহাম্মদ রসুল ইসলামকে ইজ্জত করবে তার প্রতি ইজ্জত দেখাবে তার প্রতি সম্মান প্রদর্শন করবে কিন্তু সীমাভঙ্গন করবে না যা কি সালিক এই নবী আহমেদ রসুল্লাহ সাল ইসলামের প্রতি আমরা সম্মান প্রদর্শন করব কিন্তু তাকে রূপে আমরা গ্রহণ করতে পারি না তিনি নবী তিনি রসুল তিনি কি না পূজা আমরা করি না আমরা এবার আবদুল্লাহ বিন জুবান বর্ণনা করেন কারণ প্রতিনিধি মোহাম্মদ রসুল কাছে আসল আবু বকর সিদ্ধান বললেন আপনি এই গুত্রের মহাবাদ প্রস্তাব দিলেন আবু বকর সিদ্ধিকে তার নাম হচ্ছে তাকে আমির নিযুক্ত করুন অন্যদিকে আমির নিযুক্ত করুন তখন আবু বাকর সুদিক বললেন মাধ্যমে তখন অমর বললেন মারত্মশীল আমি আপনার বিরুদ্ধা করার ইচ্ছা করিনি তখন পরস্পরে কথা কাটাকাটি শুরু হলো যার ফলে আওয়াজ বড় হয়ে গেল এই ঘটনার পরিপ্রেক্ষিতে এক তাজির হলো এগুলি সার জুগ ইয়াদ রাখবেন তো এদের বিশেষ সাম হচ্ছে এমনি ভাবে খোঁজ নিলেন কোথায় রেখেছেন পক্ষ থেকে সচিব ছিলেন বক্তা ছিলেন বিশেষ বিশেষ সময় তাকে তার পক্ষ থেকে পক্ষ থেকে বক্তব্য পেশ করার জন্য পাঠাতেন কারণ এই ইজ্জত কারণ জ্ঞান হওয়া এক কথা আর বক্তব্য দেওয়া আরেক কথা বাক্যতা ধুখা খেয়ে যায় সুন্দর বাক্য যদি দেখেন বড় বক্তা মনে করেন তার মতো পৃথিবীতে আর আছে আলিম ম একটা আর বক্তা হ আরেকটা বেশ আছে কিনা এই জিনিসটা ভালো করে পক্ষ থেকে বক্তা তাহলে তিনি কিরকম বক্তা হবেন বাংলাদেশের কথিত মুখ করুন বক্তা বেদাতি বক্তা সে উপস্থিত থাকতেন আর তাকে বলতেন তুমি কথা বলি যখন না যে হল আল্লাহ বলছেন তহবো আীন সুমে দিল্লা أولئك الذين امتحن الله أولئك الذين امتحن الله طلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم إن الذين ينادونك من وراء الحجرات আল্লাহ বলছেন হেমন্দার তোমরা নবীর আওয়াজের উপরে আওয়াজ উঁচু করে কথা বলো না তোমরা পরস্পরে একজন আরেকজনের সাথে উঁচু শুধু কথা বলো সেরকম নবী করিম সোল্লা ইসলামের সাথে কথা না। যদি এরকম করো তাহলে তোমাদের আমল নষ্ট হয়ে যাবে আর তোমরা যারা বসে আওয়াজ ছোট করে কথা বলে এদের অন্তরুল আলমিন করেছেন আল্লাহির জন্য তাহলে তাদের অন্তর গুপ্ত কি তাই না আল্লাহ জন্য তাদের অন্তরকে নির্বাচিত করেছেন পরীক্ষা করেছেন তাহলে ওরা কিরকম ওই সময় আমরা ছিলাম সাহাবা ছিল এদের কোরআন নাজুল হয়েছি প্রথমে বুঝেননি করে আওয়াজ নাজুল হয়েছে ভুল হয়ে গেছে করে আওয়াজ নাজুল যদি তাদের ভুল না হতো তাহলে আয়াত কি কারণ ছিল তাই ভুল হয়েছে এই জন্য তারাও জানলেন আমরা আমরা হিংসা পোষণ করি না এটা হচ্ছে আহ জমাতের আপিদায় যদি হতে চান কোন সাহাবির সাথে হিংসা করবেন না যেকোনো সাহাবিদ আর মহাপ্রতিদান রয়েছে আল্লাহ অর্থাৎ আল্লাহ এদেরকে মাফ করে দিয়েছেন আর বাকি যে মহাপ্রতিদান সুন্দর প্রতিদান দুনিয়াতে পারছে কিন্তু আসল প্রতিদান কোথায় জান্নাতে পাবে আহ পাবে জান্নাত যাবে যখন তখন আল্লাহকে দেখতে পাবে যিনি নবির হতি সল্লান ইসলাম তিনি ঘোর থেকে বের হচ্ছেন না তিনি বলেন এরকম নাজির হয়েছে আমি তো নবীর কথা বলি তো আমার আমল নাম কিন্তু বকৃতায় সবার আগে বুঝে যায় তার মতো বক্তা আর তার মতো করে হাজার হওয়া যায় কিনা এরকম খবরদার আমরা যেন এরকম না হই ধাপা যেন না দেয় আল্লাহ দেখুন তাহলে এই যে নির্দেশ পালন করেছেন বলেছেন তুমি কথা বল তুমি বক্তা তাহলে নবীর আওয়াজের উপর আওয়াজ কোথাও আওয়াজ যে হয়েছে তার কেন হলো নবীর নির্দেশ পালনে এই অবস্থায় তিনি ভালোই কাজ করেছেন কিন্তু তার ভিতরে বই সৃষ্টি হয়ে গেছে হয়তো আমার মন নষ্ট হয়ে গেছে এবারে ভোর থেকে হচ্ছেন না আল্লাহ রসুন বললেন আমার কোথায় তিনি কোথায় আছেন তার সংবাদ আমি কেন আসছেন না সংজ্ঞা দিয়ে আসছি খুঁজে যার সম্পর্ক তার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে বেশি এই সাহাকে নবী করিম সালের প্রিয় পাত্র ছিলেন পরিচিত ছিলেন পক্ষ থেকে সচিব ছিলেন তিনি কেন আসছেন না জিজ্ঞেস করছেন ব্যাপারে আমার জন্য জিজ্ঞেস করা সম্ভব হবে না যারা পরিচিত তাদের ব্যাপারে সবসময় আসা যাওয়া করে দাবাতি সবার তাদের ব্যাপারে জিজ্ঞেস করবো কেন আসবো না সবার ব্যাপার জানি আপনার সাথে যার সম্পর্ক বেশি তার সম্পর্কে আপনি খুঁজে এর সম্পর্ক বেশি ছিল সাথে তাই তিনি তার ব্যাপারে খুঁজ নিয়েছেন আমার সাবিদ কে লুকোদ তাই নাকি এরকম এই আমি তার এসে দেখছেন তিনি তার মাথা নিচু করে বসে আছেন লজ্জিত অবস্থায় মাথা আঘাতটা গেছিল মানুষ যখন ব্যতীত হয় পক্ষ থেকে এসেছেন সংবাদ নেওয়ার জন্য ব্যাপার কি হচ্ছে আপনার তিনি বললেন সংবাদটা খাবার সামনে ওই সাহাবি আবার বার্তা নিয়ে আসলেন নবী করিম সাহায্যের কাছে এসে বললেন ইয়া এরকম বলছেন তাকে সুসংবাদ দিয়ে পড়াচ্ছেন যাও তুমি তার কাছে যাও সাহাবিদিন তাহলে বুঝা গেল নিহতের উপর নির্ভর করে প্রত্যেকটা তাই না আজকে আপনারা এসছেন নিহত যদি ভালো হয় তাহলে এর বতলে আমরা সবাই পেয়ে যেতে পারি যদি কোন ব্যক্তি অর্জনের জন্য কোন পথ অতিক্রম করে কোন পথে চলে তাহলে পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো আমরা সবাই সুসংবাদ গ্রহণ করছি কি বলেন আল্লাহ তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো বললেন তিনি হচ্ছেন জন্নাতি তাই এ হলেন এক সাহাবি আমরা পেলাম যাকে নবী করিম সোল্লা ইসলাম সরাসরি জন্মাতের সুসংবাদ পরস্পরের জবাবে একজন কথা বলো ওই রকম আবার উঁচু করে কথা বলো না অন্যত্র আল্লাহ বলেছেন তোমরা নবী করিম সালামকে যখন ডাকো তখন তোমরা পরস্পরের যেভাবে একজন আর একজনকে ডাকো ওই নম্বর না يُكره رفع الصوت عند قبره صلى الله عليه وسلم. كما كان او যেভাবে নবী করিম সাল ইসলাম জীবিত থাকা কালে তার সামনে উঁচু শব্দের কথা বলা মক্রু অপছন্দ নিয়েছিল ওই রকম নবী করিম সোল্লা আবার মৃত অবস্থায় ইসলাম আপনার কথা শুনছেন না কিন্তু তার প্রতি সম্মান প্রদর্শন জরুরি ওখানে এর সপক্ষে তিনি একটা হাদিস পেশ করছেন وحدث <سؤال> وقد روينا عن امير المؤمنين عمر بن رضي الله عنه انه سمع صوت رجلين في مسجد النبي صلى الله عليه وسلم قد ارتفعت اصواتهما فجاء فقال اتدريان اين انتما ثم قال من اين انتما قالا من اهل الطائف فقال له كنتما من اهل المدينه তারা উঁচু শব্দে কথা বলছিলেন তাদেরকে তিনি দেখে আনালেন জিজ্ঞেস করলেন তোমরা কি জানো তোমরা কোথায় আছো তারপর বললেন তোমরা কুত থেকে কোথায় কাটলো তোমরা তারা বললেন আমরা বললেনা দরবান যদি তোমরা মদিনাবাসী হতে তাহলে আমি তোমাদের উপর বেতরাঘাত করতাম তোমরা শরীরের বিরুদ্ধে কিছু হয়ে গেলে তিনি আর সহ্য করতে পারতেন না আল্লাহ তার নাম রেখেছেন কেমন পর্যন্ত থাকবে রমরুল্ল সপ্তাহে থাকবে না যদিন এইসব শাহবাদের নামও মজুদ কেউ অস্বীকার করতে পারবে না বেদাতিরা আমার উন্মতের একদল আমার একদল উম্মত হাতের উপর প্রতিষ্ঠিত থাকবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর নির্দেশনা আসবে ওরা হচ্ছেন এই একদল উম্মত হিফর ওরা হচ্ছেন আমরা কথা কথা বলার পূর্বে ভাবতে হয় কি করছি কিন্তু আমাদের অনেকে আছে আগে কথা বলে তারপর ভাবে কিন্তু এটা নদীর সুন্দর নয় সল্লি নবী বলেছেন সল্লিস্লাম আগে ভাবো তারপর কথা বলবো খারাপ হচ্ছে অতএব নবীর নির্দেশ কি আগে বলা না আগে চিন্তা করা ইংলিশদের কথা আমরা শুনি কিন্তু নবির শুনলাম পুরী থিঙ্ক বিমান রাখো তাহলে ভালো কথা বলো কিংবা চুপ থাকো তার মানে কি আগে ভাবো কি বলছো ভালো হলে বলো আর নামা চুপ থাকো তাই কোথা বলার আগে ভাবতে হবে একটি রেহালি শরীফ এসছে কখনো কখনো এমন কথা বলে যে কথাটি হচ্ছে আল্লাহ আল্লাহ একটি কথা বলল তার মনে আসেনি হবে এবারে সে কথা বলছে ভালো কথা বলেছে এই কথাতে আল্লাহর সন্তুষ্টি রয়েছে এর জন্য এই কারণে আল্লাহ পাক তার জন্য জান্নাত অবধারিত করে দেন যা আছে তাই বলে মনে মনে আমি কি কম নাকি নবী করিম সালাম বলেছেন কখনো মানুষ আল্লাহর অসন্তুষ্টিপূর্ণ এমন এক কথা বলে যে সম্পর্কে সে কল্পনাই করতে পারবে নি করে পারেনি এরকম হবে বলে এই কথা বলার কারণে সে জাহান নামের গভীরে পড়ে যায় বলেছেন গভীরে জাহান্ন বোঝা গেল যেকোনো কথা বলি কথা হবে গুরুত্বপূর্ণ নিজগুণ কথা বলছো আল্লাহ সুতরাং قاف বলেছিলাম ما يلفظ من قول الا لديه رقيب عتيد তুমি যে কোনো কথা বলছো তোমার কথা লিখে রাখছে পরজবෙක් টুক আমাদের কম্পিউটার পক্ষ থেকে নিযুক্ত ফেরিস্তা কখনো ফেল করবেন না বিশ্বাস ঠিক আছে আমি বলি লক্ষ লক্ষ ফাইল নষ্ট করে দিতে পারে যেরকম ঘটেছে বিভিন্ন জায়গায় ঘটেনি আমেরিকা হয়নি উন্নত দেশগুলিতে হয়েছে আর ভবিষ্যতে আরো কিছু হবে তারা আগে আগেই বলে দিচ্ছেন ভবিষ্যতে কিনা হবে দুই রয়েছে ওগুলোতে আক্রমণ করবে ওগুলো নষ্ট হয়ে যাবে যার পর সারা পৃথিবী বিকল হয়ে পড়বে ইত্যাদি ইত্যাদি কি বলছেন আপনারা যারা পত্র জায়গায় দেখতে পাবেন কিন্তু রকম আলামী ফিরিশটা কখনো হবে না। নিয়ম নিয়মিতই যদি আল্লাহ চায় আজকে এই এলাকাকে আমি ধ্বংস করে দিতে তাহলে আল্লাহ মুহূর্তের ভিতরে ধ্বংস করে দিবেন কিছুদিন পূর্বে জাপান কি হয়ে গেল আর যদি জাপানের এরকম হয়ে যায় তাহলে ভবিষ্যতে অমুক দেশে আর তমুক দেশে হবে না কারণ সব কিছু আল্লাহ তোমাকে যাচাই করার জন্য পরীক্ষা করার জন্য তাই তুমি একটু পাওয়ার পেলি পাওয়ার তুমি বলো মনে করো না আমাকে আর ধরার মতো কি আছে ধরার একজন আছে আদান আল্লাহ আচ্ছা আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াখুদদূনা আসওয়াতা হুম মিন রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা তাহানা যারা নবীন কাছে তাদের আওয়াজ ছোট করে কথা বলে এদের অন্তর তাকওয়ার জন্য নির্বাচিত করেছেন এদের জন্য রয়েছে আর মহা প্রতিদান সুন্দর প্রতিদান দুনিয়াতে এবং আহ আসল প্রতিদান यसचेन बुद इमाम बुजाहीद इमाम बुजाही रहमतुल्लाहि अलैहि उमर इब्न अल खत्ताबर कचे लिखले كتبا اليهمه يا امير المؤمنين رجل لا يشتهي المعصيه ولا يعمل بها افضل ام رجل ولا يعمل بها فكتب الله عنه ان الذين يشتهون যার মনে না জাগরণ আসে না আল্লাহর অবাধ্যতা করার মতো আগ্রহ সৃষ্টি হয় না সে ভালো না ওই ব্যক্তি ভালো যার মনে আল্লাহ নাফরমানির উদ্রেক হয় কিন্তু সে তা করে না প্রশ্ন বুঝেছেন একটা লোক তার মনে নাফরমানি কিছুই নাই আর আরেকটা লোক তার মনে নাফরমানি আসে কিন্তু সে নাফরমানি করে না আচ্ছা আমরা নাফরমানি বুঝিত আল্লাহর অবাধ্যতা আল্লাহ নাফরমানি অবাধ্যতা থেকে নাফরমানি সহজ বুঝি আমরা বাংলাদেশি মুসলমান সবাই মুসলমান ভারতবর্ষের মুসলমানদের পরিভাষা আল্লাহ বল যে আল্লাহরই করেন সে হচ্ছে কি লিখলেন যার মনে না উদ্রেক হবে আর সে তা করবে না তার কথাই আল্লাহ বলেছেন আর মহাপতি মানে শেতান আসে শেতনে এসে মন্ত্রণা দিয়ে তখন যদি আপনি সংযত থাকতে পারেন তাহলে আপনি হচ্ছেন পেল আপনি হচ্ছেন বাহাল সে হচ্ছে সময় শেষ অথবা বয়স হয়ে গেছে সত্তর বছর আশি বছর এমন আর কিছু নাই এখন তুমি বলছো আল্লাহ দিকে আমরা অগ্রসর হই আর যখন কালে বলেছো যা হয় তাই করি তাহলে মন মনকে নিয়ন্ত্রণে রাখবেন আল্লাহর নাফর মানি থেকে যদি এরকম হয় তাহলে আপনি বুঝুর মুক্তি হয়ে গেছেন কিন্তু আমি বলি নিজে নিজের পবিত্র আমার মনকে তকা দান করো তোমার ভয় আমার অন্তরে ঢেলে দাও আমার অন্তরকে তুমি পাক করো ও যা কারণ তুমি হচ্ছ নিজে আমার মনকে পাক করতে পারব না যদি নিজেরা নিজেদের পবিত্রতা বর্ণনা করি যতই নকল নমাজ পড়ুন যদি তা হাজু পড়ুন আপনি নিজেকে বড় মনে করবেন না মনে মনে বলবেন না আমি মূর্তকি হয়ে গেছি আপনার ভিতরে থাকবে ভয় আল্লাহ আমি কোবল কিন্তু আল্লাহ রহমতের আশা রাখবেন অবশ্যই আসারাকা রাখা আরেকটা আর নিরাশ হয়ে যাওয়া আরেকটা নির্ভয় হয়ে যাওয়া এবং আমি একদম আল্লাহ রহমত পেয়ে গেছি আর ভয় হবে না আমি আর কি করব হালাস আল্লাহ দুনিয়া আমাকে ছেড়ে দিতে হবে নবী কালের সুন্দর আপনাকে চলতে হবে আচ্ছা ভাই আপনার কক্ষগুলির বাহির থেকে ডাকে এদের অধিকাংশই বুঝে না ওদের আকল নই বলি না আকুল সহস্ত আকল নেই আপনি তাদের কাছে বেরিয়ে না আসা পর্যন্ত তারা বাইরে ধৈর্য ধারণ করতো বসত তাহলে তাদের জন্য কল্যাণ করছিল কিন্তু বলছেন আল্লাহ রহিম আওয়াজ উঁচু করে তিনি একজন বেদুন সাহাবি ভালো বেদুন সাহাবি আত কখনলা বুঝেন হ্যাঁ এবারে এসে তিনি এরকম ভুল করলেন ভুল করার কারণে আরেকটা হাজির হয়েছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই বলিল্লা মানুষ এনেকে আকাল उन लोगों ने जैसे तिनी बोलन या रसूल अल्लाह हे अल्लाह रसूल हे अल्लाह रसूल तो बोलन चाहिए कि हे अल्लाह रसूल আমি যদি প্রশংসা করি তাহলে এটা হচ্ছে উত্তম আর যদি আমি কারো অপ্রশংসা করি তাহলে এটা হচ্ছে খারাপ তাহলে বোঝা গেল তিনি যার প্রশংসা করবেন তিনি হবে প্রশংসিত আর প্রশংসা করবেন না অপ্রশংসা করবেন তিনি হবেন অপ্রশংসিত তাই নাকি তখন নবিকিম সাল ইসলাম বললেন এটা লীল্লা গুণে পাত্র আল্লাহ এটা তোমার না সৌদি আরবিয়া লোকজন তারা হয়তো বলতে পারবে আমরা আন্তর্জাতিক পেশে অন্যতম বাংলাদেশ বললেন যা যার প্রশংসা ভালো আর যার প্রসংস অপ্রশংসা মানে খারাপ তিনি একমাত্র কে আল্লাহ এটা আল্লাহর ইসলাম কবল করেছেন অথবা জ্ঞান কম ওরা এসে নবী করিম সাল ইসলাম কে বাহির থেকে টাকতেন্লাহ তাদের ব্যাপারে এই আয়াতি নারুন হয়েছে তারপরে এই সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি হবতা যা তিনি হবেন্লাহলাম আজকে আমি এখানে এসে আমার আলোচনা আমার কাছে দয়া করি আল্লাহ তুমি আমাদেরকে সত্যিকারের অনুসারী অন্তর্ভুক্ত করো আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো আমাদের মা বাবাদেরকে মাফ করো সারা দুনিয়ার মুসলমানদের মাফ করো আল্লাহ তুমি আমাদেরকে এলিম অর্জন করে এলি মোতাবেক আমল করার তো অভিজ্ঞান এবং তার প্রচার করার তৌফিক আল্লাহ আমাদের অসুস্থদেরকে সুস্থ করে দাও আয় আল্লাহ আমাদের রুগীদেরকে সুস্থতা দান করো আমাদেরকে শিফা দান করো আয় আল্লাহ আমাদের মধ্য থেকে যারা ঋণগ্রস্ত রয়েছেন আল্লাহ তাদেরকে তুমি ঋণ পরিশোধ করার তৌফিক দান করো আয় আল্লাহ যাদের কামাইয়ের মধ্যে ত্রুটি রয়েছে আল্লাহ তাদেরকে করে বেশি বেশি করে কামাই করার তৌফিক দান করো আহ আল্লাহ আমাদের সকলকে হারাল কামাই করার তভিক দান আর হারাল কামাইয়ের উপর চলার তফিক দান করো আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান ষড়যন্ত্র থেকে মুসলমানদের হেফাজত করো ইসলাম মুসলমানের ইজ্জত বাড়িয়ে দাও তোমার দিনের পতাকা তুমি আবার সারা বিশ্বে উঁচু করে দাও আল্লাহ তুমি আমাদের আল্লাহ তুমি জীবনী দাও শারীরিক শক্তি বাড়িয়ে দাও আর্থিক শক্তি বাড়িয়ে দাও স্মরণ শক্তি বাড়িয়ে দাও যেন আমরা তোমার দিনের সদমুখ করতে পারি শীত আল্লাহ আমাদের যান মারের হেফাজত কর্লাহ বাচ্চা হেফাজত সন্তান সন্ত্রীর আমাদের নীত করে দাও তুমি আমাদের নীত করে দাও আমাদের اللهمنا نسألك الجنة الفردوس اللهمنا نسألك الجنة الفردوس اللهمنا نسألك الجنة الفردوس اللهم إنا نعوذ بك من النار اللهم إنا نعوذ بك من النار اللهم إنا نعوذ بك من النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت الرحيم اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين